তারা যদি ওইটা খান তাদের জন্য হারাম হবে কিনা তাদের জন্য সেটা হারাম হবে না কারণ স্ত্রীকে খাওয়ানো পরানো রাখা সব ব্যবস্থাপনা স্বামীর উপরে থাকবে খাবে এটা তার অধিকার এটা আপনি দিচ্ছেন হালাল দিচ্ছেন না হারাম দিচ্ছেন এটা সম্পূর্ণ জবাবদেহিতা তা এটা তাদের জন্য এটা হারাম না কিন্তু আপনি যদি হারাম উপার্জন করেন এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার মানে যিনি হারাম উপার্জন করবেন তা তারপরে ধরেন ওই হারামা খায় ঠিক মা বাবাও খেতে পারবে মা বাবার জন্য জেনে খাইলেও অসুবিধা নাই জানে খালেও কোন সমস্যা নেই আমার খাওয়ার দরকার আমি খাইতেছি আপনি কোথা থেকে আমি জানলেও আমার কিছু বলার দরকার নাই আল্লাহর কাছে জবাব দিবেন আপনি তবে মুসলিম হিসাবে আমরা স্বামীকে নসিহত করব বা ছেলে মেয়ে হইলে বাবাকে নারাপ উপার্জন আপনি আমাদের জন্য পোলাও কর্মা খাওয়ানোর দরকার নাই আমাদেরকে শাক খাওয়া। তাও হালাল খাওয়া এটা বলাটা তাদের নৈতিক দায়িত্ব কিন্তু না বললেও তারা গুণাগার হবে না এটা সম্পূর্ণ দায় দায়িত্ব তার